আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আসরদ্দলাহ তাল্লান্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাকে বলেছেন আল্লাহ নিকট সর্বাধিক প্রিয় সালাত হল দাউদ আল্লাহ সাল্লাম এর সালাত আর আল্লাহ তাল্হার নিকট সর্বাধিক প্রিয় স্যাম হল দাউদ আলাহ সাল্লাম এর স্যাম তিনি দাউদ আল্লাহ সাল্লাম অর্ধ পর্যন্ত ঘুমাতেন এক তৃতীয়াংশ তাহাজুদ্ সালাত আদায় করতেন এবং রাতের এক ষষ্ঠাংশ ঘুমাতেন তিনি একদিন সিয়াম পালন করতেন একদিন সামবিহীন অবস্থায় থাকতেন